আমি পরবর্তী স্তরগুলোর গুলোর উপর আলোচনা করছি আমরা এখন সাফা মারোয়ার সাই নিয়ে আলোচনা করব। এখানে একটি জিনিস দৃষ্টি দেওয়া প্রয়োজন যে কোনো স্থান বা কোনো জায়গা বা কোনো বস্তু নিজস্বভাবে পবিত্র হিসাবে গণ্য নয় তখন বলতেন আমি যদি নবী সাল কে না দেখতাম যে তোমাকে চুমা দিয়েছে তাহলে আমি অমরও তোমাকে চুমা দিতাম না অর্থাৎ পাথরের নিজস্ব কোনো বুজুর্গীও নেই পাথরের নিজস্ব কোনো মর্তব্যও নেই পাথর নিজে উপাস্য নয় যদি কোনো কোনো ভাই এ ব্যাপারে এতরাজ করেছেন প্রসঙ্গ তুলেছেন যে হিন্দুরা মূর্তি পূজা করে মুসলমানরাও হাজরে আসাদের চমা দেয় দুটো এক কথা নয় অমর অজেলতাল আনহোর কথা থেকে এটা আরও স্পষ্ট হয়ে গেছে মুসলমান এই পাথরকে ওই উপাস্য হিসাবে গণ্য করে না এই পাথরের কাছে কিছু চায় না পাথরের কাছে কিছু যানচাও করে না এই পাথর একটা পাথর আল্লাহ নবী চুমা দিয়েছেন সুতরাং চুমা দেওয়া হয় কাজ মাত্র। কিন্তু অন্য যে করে উপাস্যান্ড হিসেবে করে। করে হিসেবে তার কাছে চায় বা তার মাধ্যমে আল্লাহর কাছে চায় এটাই মুসলমানের পাথর চুমা দেওয়ার মধ্যে এবং অন্যান্য অমুসলিমদের পাথর বা কোনো জড় পদার্থকে সম্মান করার মধ্যে মৌলিক পার্থক্য দুটকে এক করে দেওয়া কখনো ঠিক হবে না মুসলমানরা কিন্তু আল্লাহর ঘরের পূজা করে না ফালিয়া, বাইত। মুসলিমরা এই যে কাবার ঘর কাবার ঘরের রব্যের ইবাদত করে কাবার ঘরের ইবাদত করে না এটা আমাদের মনে রাখতে হবে অনেকেই বিভিন্ন প্রসঙ্গ বহু দূর থেকে টেনে নিয়ে আসে ইসলামের মধ্যে কিছু বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করে বা নিজেদের অপকর্মকে বৈধ করার জন্য দূর দূর থেকে হাজ তবে তোমার যারা হজ করে বা যারা অমরা করে তার জন্য কোন গুনার কাজ নয় যে সে এই দুইটার তোয়াপ করবে বা এই দু হলে তো এখানে সাফা মারোয়ার সাই যে জরুরি তা তো প্রমাণিত হচ্ছে না তখন আয়েশ আলহা বললেন হে আমার না তুমি কি বুঝেছো এখান থেকে এখানে কিছু কিছু লোকেরা সাফা মারোয়ার তোয়াফ করা সঙ্গত মনে করতো না তাদের ব্যাপারে বলা হয়েছে এত গুণানা হওয়া নয় এটা ওই প্রসঙ্গে বলা হয়েছে কিন্তু সাফা মরওয়ার তোয়াফ করতে হবে এটা জরুরি কাজ আল্লাহ নবী সাফা পর্বতে উঠলেন ওঠার পরে তিনি পাঠ করলেন অর্থাৎ আয়াত যেমন করলেন সাথে সাথে তিনি এই কলা তিনি সকল কিছুর উপর সকল বস্তুর উপরে ক্ষমতা মান আল্লাহাম তার একার জন্য তিনি তার ওয়াদা বাস্তবায়ন করেছেন নাসারা আব্দা। তিনি তার এই বান্দা মোহাম্মদ নবীকে তিনি বিজয়ী করেছেন ওয়াহা তিনি ইসলামম বিরোধী এবং যত বাহিনী ছিল তাকে তিনি একাই পরাজিত করেছেন আমি নবী মোহাম্মদ সাল্লাহাম নিজের থেকে কোনো কৃতিত্বের দাবি করছি না এখানে একটি জিনিস শেখার মতো আছে পৃথিবীর অনেক নেতা অনেক দায়িত্বশীল অনেক ক্ষমতাবান লোকেরা নিজেদের ক্ষমতার দাপট জাহের করে থাকেন আল্লাহ করেছেন এবং তার এটা পাঠ করলেন তিনবার পাঠ করার পরে তারপরে কাবার ঘরের দিকে মুখ করে কিন্তু তিনি করলেন আমরা যারা হজ করবো তামিন শাহরিল্লা পরবো তারপরে যা আল্লা নবী পড়েছেন সেটা পড়বো তারপরে আমরা সাফার থেকে নেমে মারোয়ার দিকে আগে তো সাফার অনেক উঁচু পর্বত ছিল এখন তো আলহামদুলিল্লাহ দুইটা পিলার আছে মাঝখানে দুইটা পিলারের মধ্যে সবুজ রঙের বাতি জলে ওই এক সবুজ পিলার থেকে আরেক পিলারের যেখানে সবুজ রঙের বাতি লাগানো হয়েছে এই পর্যন্ত আমরা দৌড়ে চলবো দৌড়ে চলার পরে তারপরে স্বাভাবিক আমরা হেঁটে গিয়ে মারোয়া পর্বতে উঠব পর্বত হয়ে গেছে তারপরে আব্দা এটা পরব পড়ার পরে সেখানে আমরা দোয়া করব। সাফাই কিন্তু আল্লাহনবী হাত তুলে দোয়া করেছেন এবং মারোয়া পর্বতে উঠেও আমরা হাত তুলে ধোয়া করবো এখানে আমি একটু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি ইমাম এবনাকুল কয় জায়গায় আল্লাহনবী হাত তুলে দোয়া করেছেন সেটা তিনি উল্লেখ করেছেন সেটা আবার নবাব সিদ্দিক হাসান খান তিনি ভারতের একজন বড় আলেম তার আর্র দতুন নদিয়াতেও তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে ছয়টি জায়গায় আল্লাহনবী হাজে হাত তুলেছেন সেটা হলো সাফায় তিনি হাত তুলে ধোয়া করেছেন মরওয়াই তিনি হাত তুলে ধোয়া করেছেন এবং তিনি হাত তুলে দোয়া করেছেন তিনি তিনি দোয়া করেছেন। করেছেন। কথা উল্লেখ কিন্তু আমরা যেখানে সেখানে হাত তুলি যেখানে সেখানে হাত তোলার কথা কিন্তু শূন্য তরিকা নয় হ্যাঁ আপনি হাত তুলতে পারেন একাগা দোয়া করতে পারেন কিন্তু নির্ধারিত যে কয়টি জায়গায় হাত তোলার কথা আছে সেখানে কিন্তু এই কয়টা আসে ছয়টি জায়গার কথা হিসাব করে দেখে দিয়েছেন সাফায় আল্লা নবী হাত তুলে দোয়া করেছেন মারোয়াই আল্লা নবী হাত তুলে ধোয়া করেছেন মারোয়ার থেকে আমরা নেমে আসব। নেমে আসার পরে হাঁটব হাঁটার পরে এসে যখন দেখবো যে ওই পিলারে উপস্থিত হলাম যে পিলারের মধ্যে সবুজ পাতি জ্বলছে ওইখান থেকে আরেকটি পিলার যেখানে সবুজ পাতি জ্বলছে এই পর্যন্ত আমরা আবার দৌড়াবো দৌড়িয়ে গিয়ে আমরা আবার সাফা পর্বতে ফিরে আসব। ফিরে এসে আবার ওই একই দোয়াই পরবাগুলো যে দোয়াগুলো আমরা আসব। একই কায়দায় সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এইভাবে সাতবার আমরা দৌড়াবো অনেকে মনে করেন সাফা থেকে যে মারোয়াই হয়ে সাফায় আসলে একবার সাই হলো না এটা হয়ে যাবে। আমি যখন গেলাম সাফা হয়ে মারোয়া থেকে যখন সাফায় উঠলাম তখন একসাই হয়ে গেল যাওয়া একসাই এইভাবে আমাদের সাতবার সাই শেষ হবে এইভাবে আপনি সাফা মারোয়ার সাই শেষ করলেন যারা কারেন হাজি হবেন কেরান হজের নিয়ত করেছেন উমরা এবং হজ একসাথে করবেন নিয়ত করেছেন বা যারা মোফরেদ হাজির হবেন তারা ওই অবস্থায় থেকে যাবেন তারা কিন্তু চুল কাটবেন না এহেরামও খুলবেন না ওই অবস্থায় থেকে যাবেন ওই অবস্থায় অবস্থান করুন চুলও কাটবেন না এহারামের জন্য আপনার যা কিছু নিষিদ্ধ ছিল তার সবে নিষিদ্ধই থাকবে কোনো কিছু কারণের জন্য হালাল হবে না মতামতের জন্য হালাল হবে সেই আলোচনায় আমি পরে আসছি সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা সামান্য সময়ের জন্য ব্রেক নিচ্ছি ছোট্ট একটি বিরতির পরে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 ইমানোরান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় जो जो शेख जहां पर सुंदर एक अनिवार्य अपन निर्वाचित कितना मीन आदिल्लाकाम सुव्यवस्था सकल शुन, के जिवोन गड़ार শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন শুধুমাত্র আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা সামান্য বিরতির পরে আমরা আবার হজ্যের আলোচনায় ফিরে আসছি আপনারা সাথে আছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ পরে হবে এবং পাক হবে সাফাতে শুরু করবে এবং মারোয়া গিয়ে শেষ করবে এবং সাফা মারোয়ার সাই অর্থ যে জায়গাতে সাই করা দরকার সে জায়গাতে হবে বহু দূর দেওয়া করলে হবে না আজকে উপর দেওয়া অনেক ব্যবস্থা করে দেওয়া হয় নিচেও সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে হাঁটার জন্য উপরে দোতলা তিনতালাউ করে দেওয়া হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে এবং সেখানে স্বাভাবিকভাবে তোয়াফ করতে এখন আর কোনো সমস্যা নাই লক্ষ লক্ষ মানুষ খুব স্বাভাবিকভাবেই সাফা মারোয়ার তোয়াফ বা সাই করতে সক্ষম যারা কেরান হজ করবেন তারা সাফা মারোয়ার ছাইয়ের পরে আর এহরাম খুলবেন না ওই অবস্থায় থেকে যাবেন যা কিছু নিষিদ্ধ ছিল এহেরামের কারণে তার সকল কিছুই তাদের জন্য নিষিদ্ধ থাকবে কিন্তু যারা তামাত্ম হজ করবেন তারা চুল কাটবেন এহেরাম খোলে খেলবেন এহেরামের কারণে যত কিছু নিষিদ্ধ ছিল তার সব কিছুই তাদের জন্য বৈধ হয়ে যাবে অনেকে আলোচনা করেছেন যে তামাত্মই উত্তম নাকি রান উত্তম তবে অধিকাংশ আলেম আলামা এবং মোহাকিংদের মত হলো তামাত্মই উত্তম চুল কাটতাম বা সকল এখরামের কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখতাম স্বাভাবিক জীবনে ফিরে আসতাম কিন্তু যেহেতু আমি কোরবানির জানোয়ার সাথে নিয়ে এসেছি সুতরাং আমি কেরান করছি তামাত্ম করছি না তোমাদের যাদের কোরবানের জানোয়ার সাথে নাই তারা সবাই সাফা মারোয়ার সাই পরে নিজেদের এহরাম খুলে তোমরা হালাল হয়ে যাও সাহেবের অধিকাংশ করেছেন বলে মনে হচ্ছে আর কি হাদিসের সিয়াকের সাবাকে এবং বিবরণে সুতরাং এর দ্বারা তামাত্ম উত্তম এই ব্যাপারে অধিকাংশ মোহাকা আলেম মত দিয়েছেন এবং সেখানে তামাত্ম যারা পারেন তারা করবেন কোন ওইভাবেই থাকবেন আট তারিখ পর্যন্ত আট তারিখ কে বলা হয়ত জুল হাজের আট তারিখে যে যেখানে আছেন সেখান থেকেই এহরাম করবেন কেরানকারীদের নতুন করে হেরাম করার প্রয়োজন নাই যেহেতু তারা হেরাম অবস্থাতেই আছেন যে যেখানে অবস্থান করছেন সেখান থেকেই তারা হেরাম করবেন নিয়ত করবেন আবার এক চাদর চাদবেন এক চাদর গায়ে দেবেন সেখান থেকে তালবিহা শুরু করে দিবেন। অনেকে ঘুরে আবার কাবার ঘরে যাওয়ার চেষ্টা করেন বিভিন্ন জায়গা থেকে হেরাম করার চেষ্টা করেন এটা কিন্তু ঠিক নয় যে যেখানে আছেন সেখান থেকে হেরাম করে মিনার দিকে রওনা করবেন ওই দিন জহরের সালাদ জহরের রক্তে আসরের সালাদ আসরের রক্তে এশার সালাত মাার ওক্তে ফজরের সালাত ফজরের রক্তে পড়বেন কিন্তু যে সকল সালাতগুলো গুলো চার রাখাতের সেই সালাত বানা মাছ গুলো দুই রেখাত পরবেন জহরের সালাদ ঠিক তার নিজের ওই রেখাত পরবেন আসরের সালাদ তার নিজের ওক্ত মতো চার রেখাতের জায়গায় দুই রেখাত পরবেন এবং ফজর তো দুই রেখাতে পরবেন দুই রেখাতের কম কোন ফরজ সালাদ নেই এইভাবে আদায় করবেন মিনায় অবস্থান করবেন পরের দিন সূর্য ওঠার পরে আরাফার দিকে রওনা করবেন শূন্য আট তারিখে অবস্থান করলেন্ভ সবচেয়ে বড় স্তম্ভ আল্লা বলেছেন আলহাজ হলো হজ যে আরাফায় উপস্থিত হতে না তার হজ হবে না আর আরাফায় উপস্থিত না হওয়ার কোন উপস্থিতা শোনো আমি উপস্থিত হয়েছি আর যেখানে উপস্থিত হয়েছি এখানে উপস্থিত হয়েছি ঠিক কিন্তু পুরা আরাফার মাঠ সম্পূর্ণই হলো অবস্থান করার জায়গা হাজেদের জন্য তার হাজির সাহেবকে আরাফার মাঠের ভিতরে ঢুকতে হবে যে কোনো অবস্থায় যে যেখানে পেলেন আরাফার মাঠে আরামসে বসে পড়লেন এটা কিন্তু হজ হলো না আপনাকে আরাফার মাঠে ঢুকতে হবে আল্লাহ বলেছেন ওয়াকফ হা হা কি যারা তো কুদুম করেন নাই বা সাফা মার সাই করেন নাই বা শুধুমাত্র হজের নিয়ত করেছেন দৌড়ে গিয়ে যদি আরফার মাঠে সামিল হতে পারো হজ হয়ে যাবে অনেকে ভয় থাকেনি আল্লাহ তো আপে করতে পারলাম না সাফা করতে পারলাম না। আর অবস্থান করতে পারলাম সময় মতো আমার হজ হবে কিনা কোনো চিন্তা নাই আপনি দূর দূরান্ত থেকে এসেছেন বা যান নাই দেশ থেকে আসার আরাফার মাঠে সরাসরিকে উপস্থিত হবেন দিনে না পারলে রাত্রে উপস্থিত হবেন আপনার হজ হয়ে যাবেন আপনার দুশ্চিন্তার কোন কারণ নেই যেখানেই থাকেন আরাফায় উপস্থিত হবেন আগের গোলা সব হাজর মাসাল্লা মাসাল্লের সাথে জড়িত কিন্তু আপনার আরাফার মাঠে যেখান থেকে উপস্থিত হবেন তিনি আল্লাহ নবী যেহেতু স্বয়ং সেখানে ইমামতি করেছেন হজরত আবুবর স্বয়ং ইমামতি করেছেন হজরত ওসমান স্বয়ং ইমামতি করেছেন খোলাফ হয় আলী স্বয়ং ইমামত করেছেন যেহেতু তারা ইমামত করেছেন তার নায়ক খালিভাতুল মুসলিমিনেরকম এখন সৌদি আরবশাহ মহামতি করেন আব্দুল আজিজ আলু শেখ যিনি বিন আবদুল হাব সাহেবের পরবর্তী প্রজন্ম জাতির ঘরের প্রতি তিনি এখন আরাফার মাঠে প্রদান করেন রাষ্ট্র পক্ষ থেকে রাষ্ট্রের কর্তাদের বাচ্চার পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছিল তিনি সেখানে নামেরা নামক স্থানে তার জন্য ছায়ার ব্যবস্থা করা হয়েছিল তিনি সেখানে অবস্থান করেছেন এখানে মনে রাখবেন হাজি ব্যক্তিরা ছাতা ব্যবহার করতে পারবেন ছায় অবস্থান নিতে পারবেন এই জন্য তার কোনো ক্ষতি হবে না এই ব্যাপারে আমি কি কি নিষিদ্ধ যখন ঢলে গেল তখন তিনি লম্বা খত বা দিলেন হাজিদের কি করণীয় পরের দিন কি করতে হবে বিভিন্ন বিবরণ বিভিন্ন জায়গায় এসেছে তিনি বলছেন তিনি বিস্তারিত বিবরণ সেখানে পেশ করবেন তারপরে একটা আজান হবে দুইটা একামত হবে একটা আজান দুইটা একামত খতবাহর পরে আজান হবে আজানের সাথে সাথে ইমামের নেতৃত্বে সেখানে জহরের সালাদ দুই রাকাত আদায় হবে দুই রেখাতের পরে সালাম ফেরানো হবে সালাম ফেরানোর পরে সাথে সাথে আবার আরেকটি একামত হবে একামতের সময় দুই রাকাত কষর করে পড়া হবে অর্থাৎ একটি আজান এক একামতে জহরের সালাদ চার একাতের জায়গায় দুই রেখাত তারপর আরেকটি একামত হবে সাথে সাথে আসরের সালাত কসর এবং জমা করে দুই রাকাত আদায় করা হবে এক আজান দুই একামত কাসর এবং শূন্যত সালাদ কেউ আদায় করতে যাবেন না এটা সুন্নতের পরিপন্থী অনেকে পুরা চার রেখা সালাদ আদায় করেন এটা কিন্তু শূন্যতের পরিপন্থী চার রেখা সালাদ কেউ আদায় করবেন না এমের পিছনে দুই রেখাত করে তারপরে বসে পড়বেন আল্লাহ বলেছেন সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া আমি এবং আমার পূর্বে অন্যান্য নবীগণ পড়েছেন সেটা হলো হারাফার দোয়া সেটা হলো যত দোয়া মনে আসে তখন পড়বেন আল্লাহ আল্লাহ নির্ধারণ করার চেষ্টা করবেন না অমক জায়গায় যায় বসলে দোয়া কবুল হবে অমক জায়গায় যাবো ইত্যাদি নয় যে যেখানে আসেন সেখানে ধীর ভাবে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবেন এই অবস্থায় বসে থাকবেন এবং যখন সন্ধ্যা হয়ে যাবে সূর্য ডোবার পরে আরাফার মাঠ বের হবেন অনেক সময় দেখা যায় যে অনেক মোতা আছেন বা হজের যারা দায়িত্ব পালন করেন তারা লোকজনকে নিয়ে সূর্য ডোবার আগে আরাফার মাঠ থেকে বেরিয়ে যান এটা কিন্তু নিয়ম নয় নিয়ম হল সূর্য ডুবার পরে আরাফার মাঠ বের হতে হবে আল্লাহ নবী তার উঠকে টেনে ধরলেন আর বললেন আসা কেই না কে না আলাইকুমাতে বলো আল্লা নবী সূর্য ডোবার পরে বেরোছেন মিনাত থেকে আরাফার দিকে রওনা করবেন সূর্য ওঠার পরে আর আরাফার থেকে আবার মুস্তালিফার দিকে রওনা করবেন সূর্য ডোবার পরে এটা কিন্তু ধীর স্থির মনে রাখতে হবে অনেকে আগে তারা করেন এটা কিন্তু বৈধ নয় প্রণা করবেন ধীর স্থির ভাবে শান্ত সৃষ্ট ভাবে মুসতালিফায় পৌঁছবেন মুসতালিফায় পৌঁছার পরে যখন যারা যে অবস্থানে আছেন সেখানে শান্তিপূর্ণ ভাবে এবং এসা একসাথে সালা তাদাই করবেন ধীর স্থির ভাবে সালাগুলো মনে রাখতে হবে আল্লাহ আল্লাহ্নবী বলেছেন খুদুয়ান্নি মানা সে কাকুম বহুত ফতোয়া দিয়েছেন আল্লাহনবী হজের সময় যে যা জিজ্ঞাসা করেছেন তার জবাব দিয়েছেন নিজ দায়িত্বে ভুল করবেন না এখানে গিয়ে মাগরেপ এবং এশার সালাত এক আজানে এবং দুই একামতে করতে হবে মাগরে তিন রেকাত পরতে হবে এবং এশা দুই রেখাত পরতে হবে পরবর্তী বক্তব্য শোনার জন্য আপনাদের আহ্বান জানিয়ে আমি আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার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 সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুন রয়েছে কবির আর চা সফা আনা করা চড়া ক্ষমা করে দেবেন देख बड़ गुणा प्रति सोमवार शनिवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीस टी बांगल